আনাস ইবনু মালিক রদিল্লাহতে আল্লাহতে বর্ণিত মক্কা জয়ের বছর আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম মাথায় শিরস্থ্রান পরা অবস্থায় প্রবেশ করেন যখন তিনি তা খুলে ফেললেন এক ব্যক্তি এসে বলল ইবনু খাতাল কাবার পর্দা ধরে আছে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলেন তাকে কতল করো।